এখানে আমরা অর্জুন গোসল সংক্রান্ত তায়ামুং সংক্রান্ত ফরজ গোসল ইত্যাদি সংক্রান্ত অনেক মাসাইল আমরা শেখার সুযোগ পেয়েছি কিছুটা কথা সাথে আমরা শুনেছি বাকিটা আমরা এখানে শুনি এ আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলা অজুর অঙ্গ মধ্যে চারটি অঙ্গ উল্লেখ করেছে মাত্র চারটি কিন্তু অজুর মধ্যে আমরা চারের চেয়ে বেশি ধুই বাকিগুলো শূন্য যেগুলো আলা উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে ফরাস এই ফরাস মধ্যে আবার আমরা বলেছি তার তী করা সিকুয়েন্স মেনটেন করা অর্ডার মেনটেন করা এটা কারো কারো কোন কোনো ইমামের দৃষ্টিতে ফরজ কোন কোনো ইমাম বলেছেন ফরজ নয় তবে খুবই গুরুত্বপূর্ণ লঙ্ঘন না করা এরপরে আসে যে তার তীবের মধ্যে শূন্য যেগুলো আছে বাকি ফরজগুলো ছাড়া না পানি দেওয়া কুলি করা ইত্যাদি যে আছে এগুলো এগুলো বা প্রথমে তিনবার হাত এগুলো সবগুলো এগুলোর মধ্যে তারতিবটা এত জরুরি না আল্লাহ যেখানে প্রথম উল্লেখ করেছেন সেটাকে ঠিক রাখতে পারলে এইভাবে ও চারটি জিনিস তারতিব রাখলে চলবে এরপরে শিক্ষা হচ্ছে আল আমর তাজিদ্দের উদু এন্ডাকুল সলা সুরত থাকলেও এক নামাজ পড়ে ফেললে আরেক ওয়াক্ত এসে গেছে আপনার অজু আছে তবে সেখানে কেউ যদি অজু না করে চলবে কিন্তু যদি করে আবার তাহলে এটা মুস্তাহাব হবে আমরা কত সপ্তাহে শুনেছি তাই না তো উজু থাকা অবস্থা আবার মুস্তাহাব কেমনি হয় সেটা হলো আল্লাহ বলেছেন যখন নামাজ পড়তে দাঁড়া উজু করো তা আমরা এক নামাজ পড়েছি মাগি পড়েছি ওজু ছিল এখন আমরা বসে আসি চাইলে পড়তে পারে আবার এসব সময় হয়ে গেলে যদি চাই কেউ অজু করতে চান আবার অজুর স্বভাব নেব আমি তাহলে তার জন্য স্থীল মোস্তাহাদ এখন উজু করে ঢুকছেন মনে করেন কোন নামাজ কোনটা আর ঠিক হবে না কারণ আপনি মাঝখানে এই আগের উজুটা করে কোন এ আঞ্জাম দেননি ফরজ এবার আঞ্জাম দেননি কাজেই এরকম না করাটাই উচিত হবে আর যদি আপনি মা পরে পড়ে থাকেন এসা ওই অজু দিয়ে আর যদি নামাজ না পড়ে থাকেন আরেকবার করা মোস্তাহাব হবে না বরঞ্চ বলা কিছু ফাজলামি হবে আর কি তারপরে হলো আল্লাহ মিনাল উনিশ নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ এখানে আমাদের যদি গোসল ফরাজ কোনো কাজ হয়ে থাকে তাহলে সেটাকে তিনি হুকুম করেছেন তাহলে বোঝা গেল যে এইরকম কাজে গোসলটা ফরজ হয়ে যায় স্ত্রী সহবাস বা এই জাতীয় কোন কাজগুলো ঘটলে গোসল ফরজ হয়ে যায় এবং গোসল করা ফরজ তারপরে বিশ নম্বর হচ্ছে আইমিঙ্গল গোসলের বাদাম গোসল করতে হলে কদ্দুর ধুইতে হবে গোসলের কদ্দুর ধোয়া লাগে পুরো শরীর ধোয়া লাগে অর্জুর জন্য কদ্দুর কদ্দুর ধোয়া লাগবে সেটা আল্লাহ বলে দিয়েছেন গোসলের কথা কি বলেছেন আল্লাহ তালা যে আইনকুন তুমি জুনুবান্তা হারু যখন তোমাদের গোসল ফল হয়ে যায় তখন পবিত্রতা অর্জন কর মানে পুরো শরীর ধুয়ে ফেলো এখানে বলেন নাই আল্লাহ যে যখন আমি ছেড়ে দিয়েছেন এই পবিত্রতা অর্জন করা পুরোটাই হবে না যদি বলে শরীর নিচের দিকে থেকে কোমর থেকে নিচের দিকে ধুই উপরের দিকে কোন ঝামেলা নাই ঝামেলা নিচের দিকে ছিল ওইটা ধুয়ে ফেলি হবে না হবে না এটা পুরো শরীরকে ধুতে হবে একুশ নম্বর হচ্ছে আল গেলে দেখা যাচ্ছে যে ধোয়া লাগবে সব ওযু করতে হলে কিছু কিছু জায়গা পুরোটা না ধুলে চলে মাথা মশা করলে হবে পুরো সব চুল না ভিজলেও চলবে কিন্তু গোসলের মধ্যে সবগুলোই ভিজা লাগবে বাইশ নম্বর হচ্ছে আনোহানদের হাতে হাতে একবার এখন কেউ যদি দুইটা কাজ হয়েছে তার অজুও দরকার গোসল ফরজ হয়েছে এ অবস্থায় কেউ যদি একটা করে ফেলে বড়টা করে ফেলে তাহলে ছোটটা আদায় হয়ে যায় আপনার অজু নাই অজু করা দরকার আমাদের টাইম হয়ে গেছে ফরজ গোসলও আছে এখন আপনি ফরজ গোসলও করতে হবে যদি কেউ প্রপার অজু না করে আর ফরজ গোসল একেবারে সবগুলো হুকুমা আদায় করে ফরজ গোসল করে তার কি না করলে চলবে নাকি চলবে না চলবে কারণ বড়টা হয়ে গেলে ঢুকে গেছে যদিও প্রপার সুন্নত হচ্ছে আমরা বলছি আবার রিপিট করি যে নাপাক জায়গাটা ধোয়া ফরজ গোসলের তরিকা কি নাপাক জায়গায় ধুয়ে নেওয়া তারপরে হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া পানি দিয়ে নাপাক জায়গায় ধুয়ে নেওয়া তারপরে পুরো উজু করা এরপরে পুরো শরীরকে পানি দিয়ে ধোতে করে নেওয়া এটা হলো প্রপার শূন্যত সহকারে আদায় হয় কেউ যদি বলে আমার শূন্যতে টাইম নাই। আমি জলদ করে গোসল করে ফেলি অথবা ভুলে গিয়েছি অথবা মশালা জানা নাই উজুম দরকার মনে করেনি কিন্তু তিনি গোসল করেছেন খেয়াল করে নাকিও পানি দিয়েছেন কুলিও করেছেন তার ওজু গোসল দুইটাই হয়ে যাবে গোসলের মাধ্যমে তেইশ নম্বর হচ্ছে যে গোসল ফরজ কোন কারণে হয় সহবাস কারোর কারণে হয় সহবাস করলে কারো যদি মনে করেন যে মূল ধাতু নির্গত হয় তাহলেও হবে কিন্তু মূল ধাতু নির্গত হয়নি সহবাসে কাজ করেছে কিন্তু তার যেটা বের হলে মানুষের শরীর নিশ্চিত হয়ে যায় এরকম কিছু বের হয়নি তাতেও কি করতে হবে গোসল ফরাজ করতে হবে স্বপ্ন হয়েছে তাতেও কি হয় গোসল ফরজ হয়ে যায় তবে স্বপ্ন হলে একটা শর্ত আছে কেউ স্বপ্নে স্বপ্ন কিভাবে অনেকে স্বপ্নে দেখে বিভিন্ন কিছু তারপরে উঠে দেখে যায় কাপড় চাপড় নষ্ট হয়ে গেছে শরীর থেকে কিছু বের হয়েছে গোসল তো ফরজ হয়ে গেল কিন্তু অনেক স্বপ্ন দেখেছে মনে হল স্বপ্ন দোষ হওয়ার অনেক কিছু ঘটে গেছে সকালে উঠে দেখে যে শরীরে কোনো জায়গায় যেটাকে বলে মনি, মনির কোনো লক্ষণ নাই কিন্তু স্বপ্নে একজাক্টলি ওইরকম দেখেছে যেরকম অন্য সময় স্বপ্ন দোষ হলে যে মণি হয় ওই রকম সব কিছুই সে দেখেছে কিন্তু কিছুই নাই কাপড় একদম শুকনা শরীরও শুকনা এখন কি গোসল ফরত হবে হবে না তাহলে স্বপ্ন দোষের জন্য মনি বাইর হওয়া শর্ত কারণে মানুষ গোসল করতেছে জানলে জিনিস মানে কেমন জিজ্ঞাসা করলো মশালা যে আমি তো করে আসি এত বছর সারা বছর খামাখা জরিমানা দিলেন এই জন্য এই সমস্ত মাসালা শিখতে যেন আমাদেরকে বাধা না দেয় তারপরে বলার ক্ষেত্রে অবশ্যই কিছুটা শালীনতা অবলম্বন করতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যেই এটা আমরা একটা শিক্ষা পাবো শেষের দিকে ইনশাল টোয়েন্টি ফোর নম্বর হচ্ছে আন্নামান মিন্নাত মিন্ন তানি নাই পানি পাওয়া যাচ্ছে না নামাজ পড়ার জন্য একটা সহজ ব্যবস্থা করে দিয়েছেন অসুস্থ রোগী কষ্ট হয় উজু করতে ঠান্ডা লাগলে ক্ষতি হবে অথবা বাথরুমে যেতে পারছেন না তার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন তাই এম লাইফকে কত ইজি করেছে বলেন তো বিশেষ করে যখন অসুস্থ হয়ে আপনি শুয়ে থাকেন হসপিটালে হোক ঘরে হোক অজু করার কোনো সামর্থ্য নাই কি সুন্দর আপনি এভাবে নামাজ পড়ে ফেলছেন এটা না জানার কারণে কিছু লোক বলে অজু করতে পারি নাই নামাজ পড়ে গানে শুয়ে শুয়ে নামাজ কাজা করছে মাসাল্লা জানলে নামাজ কাজা হবে না আল্লা অনেক সহজ করে দিয়েছেন এরপরে হচ্ছে কখন এলাউড হয় বিশেষ করে তারা অসুস্থ থাকে যেকোনো অসুস্থতাই তায়ামকে অ্যালাউড হবে কিরকম অসুস্থতা হওয়া লাগবে বেশ ভালো বড় ধরনের অসুস্থতা আমি যখন রিয়াদের লেখাপড়া করতাম হোস্টেলে থাকতাম তো মর এক ভাই ছিল আমার রুমমেট তাকে দেখলাম উঠে খালি তাই করে আমি আশ্চর্য হয়ে গেলাম যে সেখানে এই ধরনের কারো তার মধ্যে কি করি যে না ঠান্ডা শীতকালে মরুভূমির মতো কোনো জায়গায় অথবা এরকম কোন জায়গায় আছে যে পানিতে হাত দিলে মানে মানে খাড়া অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইম্পসিবল এরকম ক্ষেত্র হইতে পারে রাশিয়ার এরপরে হচ্ছে সাতাশ নম্বর এলাকায় থাকলেও যাবে না। যেমন আমাকে এক লোকে বললেন যে তিনি মসজিদের পাশে থাকতেন বলে যে আমি তো বাসায় হিটার ছিল না হিটিং ছিল না ঠান্ডা খুব বেশি ঠান্ডা পানিতে গরম না করে আমি ত্রম করে নামাজ পড়েছি তা আমি বললাম বাসাতে হিটিং ছিল না তো পাশে তো মসজিদ আছে মসজিদে গরম পানি আছে দেরি হয়ে গেছে আমি নামাজ পাইনি তাহলে তো হবে না দুই নম্বর আপনার বাসায় চায়ের কেটল আছে বেলা তো চার কেটল দিতে তো পানি গরম করে গোসরও করা যায় ওজুও করা যায় ওহ তা তো খেয়াল করিনি থাকে তারপরে বলুন যে বাসা পানি না থাকলে দোকানে পানি পাওয়া যায় কিনা বাসের বাসায় বা কোনো জায়গায় সিদে দেওয়া যাবে কিনা এগুলো ২৮ নম্বর হচ্ছে আপনার খার জামিন বগরিন এই যে তোমরা টয়লেটে গেলে পায়খানা প্রসাব করলে ওজু করা লাগবে এই কথার দ্বারা কি বোঝা গেল এখন কারো যদি প্রস্তাবও হয় না টয়লেটও হয়নি কিন্তু এই দুই রাস্তা দিয়ে কিছু একটা বের হয়েছে তখন অজু আসে না চলে গেছে চলে গেছে তাহলে কেউ যদি বলে যে খালি পায়খানা প্রস্তাব বের হলে ওযু করতে হবে আর কিছু রক্ত বের হলো অন্য কোন পুজ বের হলো অন্য কোনো পানি বের হলো অন্য কোনো তরল পদার্থ বের হলো তাহলে উজু লাগবে না এটা যেন মনে না করে এনিথিং আর সাবিল বলে এই দুই রাস্তা যারা কেউ কেউ শুধু এই দুই রাস্তা দিয়ে কিছু বের হলে উর্জু করার কথা বলেছেন অন্য কিছু দিয়ে কিছু বের হলে জু করা লাগবে না এটাই আহ শরীর থেকে অন্য কোনো জায়গা দিয়ে কিছু বের হলে নাক দিয়ে কান দিয়ে কিছু বের হলে অজু করা লাগবে না অজু স্টির আছে এবং এমনকি নাক দিয়ে যদি রক্ত বের হয় কোন কোনো ইমাম ফতুয়া দিয়েছেন অজু যাবে কিন্তু অনেকেই যারা বলছেন যে দুই রাস্তা দিয়ে কিছু বের না হলে উজু যাবে না তাদের দৃষ্টিতে এখনো অজু যায় নেই এটা নিয়ে কিছু ইখতালাপ আছে আপনারা জানেন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 আমাদেরকে টয়লেটে দেওয়ার কথা আল্লাহ কিভাবে ব্যবহার করছেন জানেন অত্যন্ত ভদ্র ভাষা এক্সট্রা পোলাইট বলেছেন। আউ যা আহাদু মিন তোমাদের কেউ যদি বাইরে থেকে ঘুরে আসে বাইরে গেছে বাংলাদেশের কোন কোনো জায়গায় এই টয়লেটে যাওয়াটাকে কি বলে আমি একটু বাইরে যাব। আমার মনে আছে আমি যখন কোন এলাকায় মাদ্রাসা পড়েছিলাম প্রাইমারি ওস্তাদি আমি একটু বাইরে যাব এর অর্থ ছাত্র বুঝে ওস্তাদিও বুঝে বাইরে যাওয়ার অর্থ কি পেশা পায়খানা কিছু একটা যাবে বাইরে বাতাস খেতে যাচ্ছে না ওইটা জানি তো ওর পারমিশন দেবেন না তাহলে বাইরে যাওয়া পেশা পায়খানা কি মিন করে ঠিক এই শব্দটাই হচ্ছে কেউ জমিনে এমন জায়গায় চলে যায় তাকে আর দেখা যায় না অদৃশ্য হয়ে গেল টয়লেটে পাসা গেলে মানুষ অদৃশ্য জায়গায় বসে না যেন কেউ দেখতে পায় না ওই শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছে। খুব শব্দ ব্যবহার করেছেন তাহলে বোঝা গেল যে আমরা যখন আলাপ আলোচনা করি কথাবার্তা বলি প্রাইভেটলি একান্তভাবে ভাবে কোনো কোনো জায়গায় নয় আমরা একটু অনেক কথা খোলা মেলা ওপেন পরিবেশে কথা বলি বিভিন্ন লজ্জার বিষয় আছে তখন যদুর সম্ভব ভদ্র জনচ্য ভাষা ব্যবহার করা এরকম ভাষা ব্যবহার করা মাহফিলের মধ্যে ছেলে আছে বাবা আছে ঘরের মধ্যে আমাদের মা বোনা শুনতেছে রেডিও আছে এই এগুলো শব্দগুলো যেন খুব বেশি একেবারে ডাইরেক্ট না হয়ে যায় ইনডাইরেক্ট যদি হতে পারে তত ভালো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেন্সেটিভ অঙ্গ প্রত্যঙ্গ আছে লজ্জা স্থান এটা একটা ভদ্র শব্দ না আর খুটি নাটি বললে তো আরো অনেক শব্দ আছে তাহলে প্রত্যেক ল্যাঙ্গুয়েজে এরকম কিছু ভদ্র জনচিত শব্দ আছে এগুলো আমের জন্য চমৎকার আইডিয়া আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর আদব শিখিয়ে দিয়েছে। একুশ ৩১ নম্বর এখানে তোমরা যদি মহিলাদেরকে স্পর্শ করে থাকো এখন স্পর্শ করা দ্বারা এটা দ্বারা কিন্তু তিনটা অপিনিয়ন পাওয়া যায় মহিলাদেরকে স্পর্শ করলে উদু যায় যদি এমনভাবে স্পষ্ট করেছে যে তার নিজের মনের মধ্যে খাহেস এসেছে এবং কিছু তরল পদার্থ বের হয়ে গেছে তাহলে কি ওজু লাগবে নাকি লাগবে না লাগবে এখন খাহে সহকারে স্পষ্ট করেছে কিন্তু কোনো কিছু বের হয় নাই অজু লাগবে কি লাগবে না হানি মাঝাবে ওজু লাগবে না কিন্তু কোনো কোনো ইমাম ফতুয়া দিয়েছেন যে খাহেস করে ধরেছে তাহলে ওজু খাহের কারণে ওজু লাগবে বের না হলে এটা ফতু আছে আর কারো কারো ফতুয়া থাকলেও আপনাদেরকে অনেক সুযোগ দিয়েছে যে মোটামুটি কিছু বের না হলে ওজু যাবে না তারপরে হলো বাইশ নম্বর ইস্তারাত আদমিল হাতে তাই পানি না থাকলে শরীর ভালো থাকলেও হয়ে গেল ৩৩ নম্বর হচ্ছে কোন জায়গায় মোটেই পানি নেই এখন লোকেরা তাই মন করে নামাজ পড়ছে মানে কোন গ্রামে কোন শহরে পুরো শহরে নাই পুরো এলাকাতে পুরো পাড়াতে নাই দোকানও নাই আবার এরকম কোন হালাতে পৌঁছে গেছেন এখন নামাজ শুরু করে দিয়েছেন দাঁড়িয়েছেন এসে গেছে এখন আর নামাজ পড়া যাবে নামাজ ছেড়ে দিতে হবে দৌড়ে গিয়ে করতে হবে এখান থেকে ওলা মাতুয়া নিয়েছেন হাদারাল মা বাতলা যখন পানি হাজির হয়ে যায় যখন ওয়াক নামাজ রক্ত শুরু হয়ে গিয়েছে এখন ব্যাসার নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়বে দেখে পানি নাই পানি না থাকার কেস আসলো এখন তার কাছে পানি নাই শেষ হয়ে গেছে সে একটা সফরের কাফেলার মধ্যে আছে অন্যের কাছে পানি আছে কিনা খুঁজবে নিজের বাড়িতে আসে না খুব দূর খোঁজাখুজি করেছে খোজাখুজির ব্যাপারে ইমাম একটু ইত্তলাপ করেছেন কেউ কেউ বলেছেন যে এর দূর যাবে পানি খুঁজতে গিয়ে পানি খুঁজে উঁজু করে তারপরে আবার জায়গায় এসে মোটামুটি বক্ত চলে যাবে না এরকম পর্যন্ত খুঁজতে হবে তার মানে কয়েক দূরে যেতে হবে আর কেউ কেউ বলছে যে এতটা বেশি দূর হয়ে গেল মোটামুটি একটা রেডিয়েন্স ভিতরে আন্দাজ করে আল্লাহকে বলা হল আল্লাহ আমি ভালোই খোঁজার চেষ্টা করেছি তারা কোনো নির্দিষ্ট ফিক্স করে দেন নাই হ্যাঁ মনে করেন আপনার বাড়ির পাশের বাড়িতে না তার পাশের বাড়িতে তার পাশের বাড়িতে যাইতে যাতে পপলা পর্যন্ত যাবেন নাকি টু টিউমার্স হয়ে যাবে হ্যাঁ তো এরকম একটা আন্দাজ করে আপনি মিলান হওয়া লাগবে আমি যথেষ্ট করছি এটা হলো কোনো কোনো ফকির ধারণা আর কোন কোন ফকি বলেছি যে না ওই জায়গায় গিয়ে ওজু করে আবার এসে নামাজ পড়ে আসা পর্যন্ত কমপক্ষে ওয়াক্ত থেকে যাবে তাহলে এতটুকু হলেও তাকে যেতে হবে তাদের দৃষ্টিতে এটা হানাধিমা যাবে একটু শক্ত এই হিসাবে বেশ দূরে যাওয়া লাগে আর কি কিন্তু অনেক ফোঁকাহারা বলছেন যে এত এটা বেশি হয়ে গেল মোটামুটি রিজনেবল ডিস্টেন্স পর্যন্ত দেখলেই চলবে পরে হচ্ছে ৩৫ নম্বর তাই না থার্টি ফাইভা ৩৫ নম্বর হয়ে গেছে পানি তো আসে কিন্তু এত অল্প পানি আছে যে গোসল ফরাস থাকলে গোসল ফরাস আদায় হবে না বা এত কম আছে ও অর্ধেক হবে বাকিটা অর্ধেক হবে না তাহলে কি করা যাবে কোন কোন ফকি বলেছেন তাহলে যদূর পর্যন্ত দুইটার কোন দরকার নেই আর কেউ কেউ বলেছেন যে না যদ্দুর আল্লাহ তাল্লাহ বলেছেন ফাত্তাপুল আতুম যোদ্দুর পরে আল্লাহকে ভয় করো যদ্দুর আসে উজু করো তারপরে তাই নো দুইটারই যুক্তি আছে ওকে এরপরে আছে যে পানি তো আছে এখন বলে যে পানি তো নাই কিন্তু এমন জিনিস আছে যেটাকে বলা যায় মানে যেমন রোজ ওয়াটার গোলাপ জলের পানি গোলাপ জল বলে তাই না এটা পানি কিনা না অন্য কিছু এটাও পানি কিন্তু পানির মধ্যে অন্য কিছু ঢুকছে ক্রাইটেরিয়া কি কি তিনটা মৌলিক গুণ পানির কি কি বলেন তো স্বাদ গন্ধ বর্ণ পানির রংটা ন্যাচারাল রং আছে কিনা পানির স্বাদের মধ্যে কোন কিছু পরিবর্তন হয়েছে কিনা ন্যাচারাল পানির স্বাদ আছে গ্রামের মধ্যে কোন বিশেষ দুর্গন্ধ অথবা সুগন্ধ মানে যেটা ন্যাচারাল পানি না অন্য কিছু মনে হয় এইরকম কিছু ঘটলো কিনা একটা ঘটে গেলে পানি আসলে একটু তার আসল চরিত্র হারিয়ে ফেলে তার ভিতরে একটা চেঞ্জ হয়ে গেল তবে যদি কোনো নাপাক জিনিস না ঢুকে পাক জিনিসের কারণে কিছু একটা হারা। যেমন পানি আছে তো পানির মধ্যে একটু রং দিয়ে দিয়েছেন পানিটা লাল হয়ে গেছে পানির আসল কোন চরিত্র ওই কালারটা নাই কিন্তু এই যে রং মিক্স করেছেন রঙটা নাপাক না এখন যদি সাদা পানি না থাকে তাহলে উজু হয়ে যাবে এটা দিয়ে করতে হবে না করে। গোলাপ জল আছে এখন আসে সুগন্ধ ঢুকছে কিন্তু স্টিল আর অন্য কিছু নাফাক জিনিস ঢুকেনি তাহলে এরকম পানি দিয়ে উজু হয়ে যাবে তৈম না করে এরকম পানি দিয়ে উজু করতে হবে এটা হলো যে পানির কদ্দূর পর্যন্ত আমাদেরকে চেক করতে হবে দেখতে হবে পাওয়ার চেষ্টা করতে হবে এরপরে আগে নিয়ত অনেক ফোকাহারা বলেছে নিয়ত শর্ত যদিও হানাফি মাছ হবে ও জন্য নিয়ত শর্ত নয় অবশ্য আল্লাহ তালা বলেছে ফতায়ম বামু এর মধ্যে নিয়তের কথা আছে নিয়তের অর্থ যে আমি তোম করছি আমি খেলাধুলা করছি না বাচ্চারা অনেক সময় খেলাধুলা করে মাটি দিয়ে তাদের তো করতেছি হয়ে কেউ যদি এমন হয় সে কোন কারণে মাটি মধ্যে কতক্ষণ গোড়াগড়ি করছে উঠে দেখে যে মুখের মধ্যে ভালো করে মাটি লাগছে আর হাতের মধ্যে ভালো করে লেগে গেছে তো অনেক ফোঁকা বলছে না হয় নাই এ লাগালাগিতে কাজ হবে না আল্লাহ তালা ফম বলেছেন তুমি প্লান করে তাই করতে হবে এরপরে হচ্ছে কোন জিনিস দিয়ে তৈম হয় হ্যাঁ আল্লাহ তার জন্য ব্যবহার করেছেন তাই মামু শব্দটা বলেছেন ফিদা তোমরা পবিত্র মাটি দ্বারা করো মাটি বলতে কি বুঝা আসলে মানি হলো যে জমিনের উপরের স্তর যে জিনিসটা হ্যাঁ জমিনের উপরের যে লেভেলটা আছে এইটাকে সঈদ বলে আল্লাহ তালা তোরাব বলেন নাই আরদ বলেন নাই যেগুলো মাটির অন্যান্য শব্দগুলো আছে এখান থেকেই অনেকে নিয়েছেন যে জমিনের উপরে যা কিছু আছে মাটি জাতীয় সবটাই মাঠে এখন মনে করেন মাটি আছে আর মাটির মতো কি ন্যাচারাল কি আছে জমিনের মধ্যে বলেন তো দেখি হ্যাঁ কি কি বলেন পাথর এখন পাথর দ্বারাতে মো হবে কিনা হবে কারণ কেউ কেউ বলছেন পাথর দ্বারা হবে না এটা মাটি না তা সাইড মানে হলো পাথরের বা হোকার জমিনের মধ্যে যদি পাথুরে জমিন থাকে এটাই খারাপ এটা ন্যাচারাল এটা জমিনের অংশ কিনা অবশ্যই ফ্লোরের তখন এগুলা থাকে জমিনের অংশ হয়ে যাবে এরকম মাটি দ্বারা বানানো হয়েছে যেমন মাটির ওয়াল মাটির ইট এগুলো দ্বারা হয়ে যাবে আমরা শ্বশুরা বাখারে বিস্তারিত পড়েছি তাফিপশনেছি কি কি জিনিস যেতে এমন হয় তাহলে শুধু মাটি না মাটি জাতীয় যা কিছু পাওয়া যায় উপরে চুনা মাটি হোক চীনা মাটি হোক সবগুলো দিয়ে হয়ে যাবে বালু হোক এঠেল মাটি হোক হয়ে যাবে এখান থেকে কেউ কেউ আবার আর চেয়ে বেশি নিচ্ছে যে মাটি থেকে ন্যাচারালি যা গ্রো করে সেগুলো দ্বারা হবে তার ভিত্তিতে ইমাম মালিক রহমতোল্লাহ আলী বলছেন মাটির থেকে ঘাস উঠছে মাটি থেকে গাছ উঠছে গাছের মধ্যে টাচ করলেও হবে এটাও মাটির অংশ থেকে ন্যাচারালি উঠছে তো উনি একটু বেশি দূরে চলে গেছেন তারপরে হচ্ছে কয় নম্বরে আসছি আমরা তারপরে নম্বর তাই না সেটা হচ্ছে তাইবান হওয়া লাগবে তাইবানি কি পাক পবিত্র ওখানে গরুর পায়খানা ছিল ওখানে কুকুর বিড়ালের পায়খানা আছে এই সমস্ত মাটি নয় একটু পাক আশেপাশে কোনো আবর্জনা মানে কোনো আহ না পাক কোন কিছু যেন না থাকে একদম যেখান থেকে হাত দিবেন হাতের নিচে যতটুকু টাকা পড়বে সেটা যেন পাক থাকে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউনসেল সালমা ডিজাইনার আবাহা হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান তারপরে আসলো চল্লিশ নম্বর তাই না মুখ এবং হাত কারণ আল্লাহ তালা এই দুটোর কথা উল্লেখ করেছেন কি বলেছেন চেহারা এবং হাতকে কে মুছে নাও এখানে পার কথা মাথা মুসের কথা কিছু কথা আছে আর ন কিচ্ছুর কথা নেই আর গোটা পাক করার জন্য লাগবে আমন কি গোসল ফরজ হয়ে গেল এই এতটুকুন ধুইলেই এতটুকু এতটুকু অর্জন হয়ে যাবে তারপরে না হিকুম দ্বারা চেহারাকে মুছে নাও এই দ্বারা হচ্ছে চেহারা বলতে কদ্দূর মুসতে হবে যতটুকুন ধোয়া লাগে চুলের গোড়া থেকে এখানে এই কানের গোড়া এই কানের গোড়া পুরোটাই লাগবে করা এখন ওজুর মধ্যে তো আরো কিছু করা লাগছিল কি করা লাগছিল অজুর মধ্যে দাড়ির ভিতরে খিলার করা এটা লাগবে তো সময় লাগবে আর কি কুলি করা এখন মাটি দিয়ে গুলি করবেন না আর কি নাকে নাকে ঢুকালে অবস্থা কাহিল কিচ্ছু করা লাগবে না তারপরে আসলো বেয়াল্লিশ নম্বর তাই না আনাল ইয়াদাইনে তুম সাহান ইদান কা কোনো কোন ফোকাহা বলেছেন হাত কদ্দুর পর্যন্ত মশা করতে হবে আমরা হানাফি মাজাবে শুনেছি কমি পর্যন্ত তাই না আর অনেক না শুধু কবজি পর্যন্ত এখন কার দলিল মজবুত দেখি চিন্তা করে দেখি এখন হানাফি মাজাবের ফতুয়া দলিল হচ্ছে যেহেতু তাইয়ুর বিকল্প অল্টারনেটিভ কাজে অজুতে যদ্দুর ধোয়া হয় তৈম সেই কদ্দুর ধুইতে হবে মেকআর নট জান বলেন বাকি ফোকাহ দলিল কি যারা বলছে কবজি পর্যন্ত আর আপনি লক্ষ্য করেন আল্লাহ কি বলেছেন তোমাদের হাত এবং চেহারা মুসে করে ফেলো হাত কে পর্যন্ত মুসে করা তো বলেন ওই দিকে যাবেন কেন গত বলেছিলাম চোরকে আল্লাহ হাত কাটতে হাত কাটতে বলেছে কবজুর কাটতে বলেছে রুল যেখানে আছে সেখানে করবে তো এখন সেখানে তো আল্লাহ তালা বলেন না এদুর পর্যন্ত তারপরে তো কাটা হয় তো কাজেই সব জায়গাতে হাত বলতে এতটুকুনি একটা অর্থ বোঝানো হবে এর চেয়ে বেশি না হয় যুক্তি আছে না দুইটারই অবকাশ আছে কি না দুইটা অপিনিয়নের কোনটা রং কোনটা রাইট একটা রাইট আর একটা বাতিল না দুইটারই সম্ভাবনা আছে আমরা যেটাকে ভালো মনে করছি সেটাকে এমন করছি অন্য ফকি অন্য ইমাম যেটাকে ভালো মনে করছেন তার ইশতেহাদ করে তিনি সেটার ফতোয়া দিয়েছেন তাহলে দেখেন এই কোরআন বাকি ইমামরা সব রং এরকম বলার সুযোগ আছে আমরা বলতে আমাদের আখেরি আমার ইমামদের কথা বুঝাই না কোন ইমামদের কথা বুঝাই যারা মুস্তাহিদিন আইমরা ছিলেন ইমাম আবু হানিফা ইমাম মালিক তারা প্রত্যেকে আছে প্রত্যেকটি খুঁজে পাবো অনেক বিষয়ে আছে আমি জোরে বলা আস্তে বলা আমরা তো অনেকবার আলোচনা করেছি বিশবেলা জোরে বলা আসতে বলা রাফাল আদান করা না করা এরপরে আপনার তারা বিনামাজ আটটা কাত বিশ্বাড়ি করা নিন্দা করা যাতা কথা অন্যায় কথা কখনো করা ঠিক না কোনো ভালো মানুষ এগুলো করতে পারে না এরপরে আমরা যাই কত নম্বরে যাব 43 থ্রি নম্বর ছোট জিনিস বড় জিনিস ছোট হাদাস কোনটা আল্লাহ আসগার ছোট অপবিত্রতা কোনটা ওজু লাগে যেগুলাতে বসা পায়খানা হলে আর বড় অপবিত্রতা কোনটা গোসফল যেখানে হয় দুইটাই খাবার করে তিন নম্বর হচ্ছে ওইগুলো না শরীরে কোন জায়গা একেবারে আপনার নাপাকি দিয়ে শরীর ভর্তি হয়ে গেছে প্রসাব লেগে গেছে কাপড় চোপড় থেকে এদুর পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে এখন ধোয়া দরকার অবশ্যই ধোয়া লাগবে এখন ধোয়ার মতো পানি নাই উজু করার যেরকম পানি নাই গোসলের পানি নাই কাপড় ধোয়ার শরীর ধোয়ারও পানি না তাহলে এখানে তৈরি করলেও এই শরীর পাক হয়ে যাবে নামাজ হয়ে যাবে তারপরে হম ফর্টি ফমাম দিমত পোষণ করেছেন তার বলছে যে না শরীর কোন জায়গায় প্রসব লেগেছে না পাকি লেগে গেছে এইটা তৈমুম দ্বারা পাক হবে না উজু করার জন্য যে বিকল্প সেটার জন্য তৈমুম একমাত্র পাক করবে গোছরের বিকল্প হিসেবে তৈমুম পাক করবে কিন্তু শরীর পাক করার জন্য তৈমুম কাজ দিবে না এটা হানাফি মজাবের ফতোয়া তারা এটার সঙ্গে একমত হননি ৪৫ নম্বর যে কোনো কিছু দিয়ে মাসে করলে হবে হাতের মধ্যে হাত দিয়ে করলেও হবে অথবা যদি অন্য কোন রুমাল দিয়ে কোনো কিছু দিয়ে ধরে করে ফেলে তাতেও হয়ে যাবে সাতাশ নম্বর হচ্ছে রক্ষা করতে হবে তার আগে পরেরটা পরে আল্লাহ তালা আগে যেটা মেনশন করছেন সেটা আগে মসে করতে হবে আগে আল্লাহ কি কোনটা মেনশন করেছেন ফাম সাহুবে উজু হেকুম ও আইদ ওকে তোমাদের চেহারা আগে মসে করো তারপরে হাত এটা কেউ যদি উল্টাটা করে তাহলে ঠিক হবে না যদি এক্ষেত্রে কিছু ইস্তলা আছে তারপরে কত নম্বর আটচল্লিশ নম্বর আলৈনা হার ইন রাসমা তুমি হের হুম আলৈহিন এতক্ষণ আমরা যা শুনলাম আল্লাহ রব্লা আলমিন শরীয়তের যে হুকুম হক দিয়েছেন বান্দাদেরকে তিনি খুব কষ্টের জিনিস চাপিয়ে দিতে চেয়েছেন না তাদেরকে কষ্ট হলেই আল্লাহ সহজ করে দিয়েছেন যেকোনো বিষয়ে কষ্ট হলেই আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ রব্লা আলমিন কত রকমের চান যে বান্দার যেন কষ্ট না হয় কিন্তু কেউ যদি একটু জান্নাতে যারা যেন কষ্ট না করে যে আল্লাহ যখন কষ্টই দিবেন না খামাখা নামাজ তামাজ বাদ দিয়ে ফেললে তো ভালো হইতো রোজার কষ্ট দিয়ে লাভ কি আর ওই কষ্ট না কষ্ট না করলে মিষ্টি পাওয়া যাবে না তো কিছু পাইতে হলে তো কোরবানি করতে হবে আল্লাহ করে দিলেন শুয়ে শুয়ে পড়ুক সে যদি বলে যে আমি যখন অসুস্থ আছি আর নামাত মাফ করে দিলে হতো না না তুমি আল্লাহ ইবাদত করার সুযোগটাকে কাজে লাগাও তারপরে হচ্ছে কয় নম্বর ফোর্টি নাইন উনচল্লিশ না উনপঞ্চাশ আল্লাহ ভিতরেটাও চান ভিতরেটাও চান আল্লাহ তালা যে সেটা দলিল কি তহম আল্লাহ তালা তোমাদেরকে তোহারা পবিত্রতা অর্জন করাতে চান তো পবিত্রতা বাহ্যিকটা এবং আভ্যন্তরীণটা বাইরের টা ভিতরের মাধ্যমে গুণার থেকে তবা করে সরে আসলে মানুষের আভ্যন্তরীণ আল্লাহ তারা আমাদের দোনরকমের পবিত্রতা চান গায়ে সুন্দর ফিটফাট উপরে দিয়ে সব পাক পবিত্র থাকি কিন্তু ভিতরে যদি অন্তরটা কলুষিত হয়ে থাকে হিংসা বিদ্বেষ গিব চড়ি এগুলো নিয়ে থাকে তাহলে এরকম অন্তরকে আল্লাহ পছন্দ করেন কেউ কেউ প্রশ্ন করতে পারে তো মমতো করে পাক হয়ে গেলাম বললাম কিন্তু তো যে নাপাক পাক জিনিস তো রয়ে গেল ওগুলো তো পাক হলো না গোসল না করলে কেমনি পাক হয়ে গেল মানুষ যখন আল্লাহ তালার হুকুমকে ফলো করে মানে এটার কে তার আসল পবিত্রতার কাজ হয়ে গেছে মানুষ বান্দা আল্লাহর কথা শুনে সবচেয়ে বড় পবিত্রতা অর্জন করে আর যখন সেটা অ্যাভেলেবল আছে এবং তার পক্ষে সম্ভব তখন তো সে করবে কিন্তু আসলটা হচ্ছে আল্লাহ অনুগত্য করছে কিনা আমি আল্লাহ অনুগত না করলে আসল এবার নম্বর তা পবিত্রের হুকুম এই যে ৫০ নম্বরটার মধ্যে অনেকের মনে খুতখি থাকে শোনেন যখন তাই নুন করে পরাজ গোসল এখন তো নুনকে নামাজ পড়ে সর্বনাশ কি কাম নামাজ কি হবে কিনা আল্লাহ জানে মনের ভিতরে খালি শোভা সন্দেহ আল্লাহ তালার বান্দাদের উচিত যে আল্লাহ যে হুকুম গুলা দেন এগুলোর মধ্যে কত সুন্দর আছে আছে কিনা যুক্তি আছে কিনা আর এর মধ্যে অনেক ধরনের মানে গুরুত্বপূর্ণ যুক্তি এবং রিজন গুলো আছে আল্লা আল্লাহ শরিয়তের মধ্যে এগুলো যত জানবে তত বান্দা আল্লাহ তালার প্রতি তার কৃতজ্ঞতা সতর্কতা বেশি হয়ে যাবে আল্লাহকে ভালো করে চিনবে যে আল্লাহ বান্দার প্রতি কত মেহরবান এগুলো না চিনলে বলে যে আল্লাহ তালা খালি বোঝা তাপিয়ে দিছে তারা আমাকে ছাড় দেবে বাড়িটা খেতে ইমাম সাহেবের কাছে তিনবার আসে কোন সুরক্ষে এটা হালাল করা যায় কেনা সুফান নিষেধ করেছেন এইটা জেনে শুনে মনের ভিতরে তার আল্লাহ বলছেন আল্লাহ তালা তোমাদের জন্য একদম সহজ করে দিতে চান কঠিন করে দিতে চান না এগুলো জেনে আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ ঘর তারপরে মর্গেজ এগুলা থেকে দূরে থাকে কষ্ট করছে এগুলো আল্লাহ তালা করে করে সেই কি কোথায় যাওয়ার উপযুক্ত হয় আল্লাহ তালা কাছে তার জন্মে যাওয়ার উপযুক্ত হয়ে যায় কাজে মোমিনের জন্য শরীয়দের হুকুম জানা এর মধ্যে কোন ক্ষতি নাই কিছু লোক আছে কি জানেন আমাদের সমাজে জানার মধ্যে কোন দোষ নাই জানলে আরো সহজ হয় আল্লাহ তালার প্রতি আরো আস্থা অনেকগুণ বেড়ে যায় কোন কমপ্লেন সৃষ্টি হয় না উল্টা কথা না নামাজ কি তাহলে পছন্দ নিতে হবে তাহলে গোসলের আয়াতের মাসালা গুলো দিয়ে আল্লাহ শেষে কি বলছেন শেষের কথাটা আমরা লক্ষ্য করে শুনি মা ইউরিদুল্লাহ লিয়াজ মিন হারাজ আল্লাহ তালা তোমাদের প্রতি কোন অবস্থাতেই কষ্টদায়ক কিছু চাপিয়ে দিতে চান না পাক করতে চান আল্লাহ তালা শারীরিক থেকে মানসিক থেকে সব দিক থেকে ওয়ালিউতিমা নেয় মাতু আলাইকুম আল্লাহ তালা তাঁর নিয়মকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিতে চান আল্লাহ সবচেয়ে বড় নেয় আমাদের অধিকারী কারা তারা সবচেয়ে বড় কল্যাণকে মিস করেছে লাল্লাহ কুমত এইগুলা শুনলে শিখলে আশা করা যায় বা দারা তোমরা আমার প্রতি শুকুর হবে আমরা আল্লাহর প্রতি শুকুর গুজার কি না। আলহামদুলিল্লাহিল আলমিন আলহামদুলিল্লাহ সালে হাত